بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الانبياء نبينا محمد বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আবরকাত বরকতময় রামান মাস উপলক্ষে ইউনিভার্সেল ভিশনের স্পেশাল আয়োজনে আপনাদের সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি आज के अतीब गुरुत्वपूर्ण एक विषय खेदमित हल ऐतिहासिक बदर युद्ध हक ए बिलिलेर मजे पार्थक्य सृष्टिकारी जा कुरने करीमर मध्य यओ मूलफुर कान बलासे दिवस इसलमर इतिहास অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হল গাজুয়াত বদর আরবিতে বলে মানে বদরের যুদ্ধ যেহেতু এটি রামাদান মাসের সতেরো তারিখ জুমাবার অনুষ্ঠিত হয়েছে এজন্য রামাদান মাসে এর আলোচনা নিঃসন্দেহে অর্থবহ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ বটে এই রামাদান মাস উপলক্ষে बदर युद्ध सम्पर् विस्तारित भाजपा जानते चेष्टा कर इंशाला दू पर्वे धारावाहिक ए विषय नहीं आलोचना कर आज के प्रथम पर्व अपने तुम्हें बदर युद्ध ऐतिहासिक प्रेक्षापट जमने पेश करी তাহলে প্রথমে রসুল যখন মদিনায় হিজরত করে আসেন তখন মদিনার অবস্থা কেমন ছিল ছিল এমন সেখানে রয়েছে আউস এবং খাজরাজ গোত্রের যারা ইসলাম গ্রহণ করেনি সে সকল মুশ্রিকরা দীর্ঘদিন থেকে বসবাসরত ইয়াহুদিরা যাদের মধ্যে বনি নজির বনি করাইজা বনি কৈনকা এরা ছিল আশেপাশে যারা লুটতরাজের উপরে নির্ভর করে তাদের জীবন যাপন করতিনার একটা চিত্র। আকরাম আকরম সাল্লাম নবুয় পাওয়ার পর ১৩ বছর মক্কাতে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন এরপর বাধ্য হয়ে মক্কার লোকদের নির্যাতনে তার সাহাবারা হিজরুত করে এসেছেন মোদিনায় যেমন এর পূর্বে একাধিকবার তারা আবিসিনিয়া তো হিজরুত করেছেন রসুল আকরম সাল্লাম তিনিও মহান আল্লাহ রব্বর আলমিনের নির্দেশে মোদিনায় হিজরত করে চলে আসেন মোদিনায় এসে রসুল গুরুত্বপূর্ণ দুটি কাজ করেছেন একটি হল আলমুয়া খাত আনসার এবং মোহাজেরদের মাঝে ভাতৃত্ব বন্ধন তিনি স্থাপন করে দিয়েছেন দ্বিতীয়ত ঐতিহাসিক সেই সনদ। যেটা রসুল মদিনার এবং আশেপাশের যে সকল গোত্র ছিল তাদের সকলকে নিয়ে তাদের সমন্বয়ে তিনি যে মূলনীতি প্রণয়ন করেছেন সেটা আস্তে আস্তে ইসলামের যে সৌন্দর্য এই ফুলের সৌরভ चतुर्दे जख छड़े पड़ते लागल तक मक्कार लोकतुटार बरदास्त करतेसूल अकरम सलमित शुदू एकमाम नन तुद विचारक नन छ्रनयकें परिचालक जेमनी रसुल नबी তিনি মদিনাতে যখন হিজরত করে চলে আসেন এই যে বদর যুদ্ধ নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব বলেছি এর পূর্বেও একাধিক গাজোয়া তিনি পরিচালনা করেছেন যদিও বদরের মতো এমন যুদ্ধ সেগুলোতে সংগঠিত হয়নি বুখারির কিতাবুল মাগাজির প্রথম হাদিস ইমাম বুখার রহমতুল্লাহ আলাই বলেন যে সর্বপ্রথম রসুল আকরম সাল যে পরিচালনা করেছেন সেটি হলো ওসাইরা অথবা বলেছেন যে প্রথম ছিল আবুয়া বাওয়াত এরপর ওসাইরা যাই হোক এগুলো খণ্ড খন্ড ঘটনা অর্থাৎ রসুল যখনই শুনেছেন যে কোথাও শত্রুরা কাফেররা মাথা দিয়ে উঠার চেষ্টা করছে তখনই সেখানে তিনি হয় নিজে গিয়েছেন অথবা অন্যদেরকে এবং দমানোর ছিলেন সচেতন ছিলেন চতুর্দিকে প্রিয়নবী মোহাম্মদুর রাস্লাবসাল্লাম তাঁর মর্দে মুজাহিদিনদেরকে ছড়িয়ে রেখেছেন যাতে করে বাতিল কোনোভাবে মাথা তুলে দাঁড়াতে না পারে প্রিয়নবী রসুর আকরম সাল্লাম এইভাবে মদিনাতে প্রায় দু বছরের কাছাকাছি সময় পার করছেন এ সময় আল্লাহর পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হল যে মক্কার পক্ষ থেকে আবু সুপিয়ান সিরিয়ায় ব্যবসা করে বড় ধরনের সাজ সরঞ্জাম নিয়ে এবং অর্থ সম্পদ নিয়ে সে মক্কায় ফিরে যাচ্ছে छने तर बड़े एक टार्गेट हल्जे तक सामर्थ्य संचये मुसलमान मुहम्मद सल्लासलमुदेव अल्लाह रबुल आलमी पक्ष जख विषय रसुल के अवहित करबाद के लिए आबू सूपियान पथ रोध कर तरह जिसगुलू छिनिए ने সিদ্ধান্ত নেন এটা অবশ্যই মহান আল্লাহ রবুল আলমিনের নির্দেশে কারণ কোরআনে কারিমের সুরাতুল কামারের মধ্যে আল্লাহ রব আল আগাম এই সংবাদ রসুলকে দিয়েছেন এবং ওয়াদা করেছেন সাইহ জামুল জাম ওই লোবর এই দল পরাভূত হবে পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে মক্কাতে রসুল আকরাম সদুল্লাহআসাল্লামকে আল্লাহ রব আলমিন এই সুসংবাদ দেন তো এই বদরের যুদ্ধ ইসলামের বড় যুদ্ধের মধ্যে প্রথম এর গুরুত্ব এবং তাৎপর্য অনেক বেশি সতেরোই রমাদান শুক্রবার এটা সংগঠিত হয় ঐতিহাসিকরা বলেন এটা সমগ্র বিশ্বের যেই মাপকাঠি তাদের যে ধারণা এই ধারণাকে এটা পাল্টিয়ে দিয়েছে অথবা তারা বলেন যে এইভাবে বলা যেতে পারে যে বিকৃত যে অবস্থা পৃথিবীতে ছিল সেটাকে সঠিকভাবে পুনস্থাপন করেছে এই বদরের যুদ্ধ রোমিরা যেমন কোরআনে কারিমে এসেছে দুই মহাপরাশক্তি সে সময় ছিল আমরা জানি একটা ছিল রোম আরেকটা ছিল পারেস কখনো কখনো রোমিরা বিজয়ী হতো আবার কখনো কখনো পারেসরা কিন্তু তাদের এই বিজয় এবং পরাজয়ের দ্বারা সারা বিশ্বে কোন রকমের পরিবর্তন সাধিত হয় নাই কিন্তু মুষ্টিমেও বদরের যুদ্ধের এই তিনশত জন অথবা ৩১৪ জন অথবা তিনশত সতেরো জন এই মুসলমান যারা নাকি এক হাজারের মতো কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে তারা যখন বিজয়ী হল তখন সমস্ত পৃথিবীর যেই চিন্তা ভাবনা ধারণা এটাকে পাল্টে দিল এজন্য ঐতিহাসিকরা বলেন যে বদরের যুদ্ধের যে গুরুত্ব এবং আহমিয়া এটা বলে শেষ করা যাবে না আল্লাহর ভাষায় এতটুকু বললেই চলে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে বদরের যুদ্ধে বিজয় দান করেছেন সাহায্য করেছেন অথচ তোমরা ছিলে দুর্বল তোমরা ছিলে শক্তি সম্পদের দিক থেকে অনেক নিচে আল্লাহ আল্লা রব্বুল তিনি বলেছেন যে তোমরা দুর্বল আমি তোমাদেরকে বিজয় দান করে করেছি সবল এর সে বড় আর কি হইতে পারে বদরের যুদ্ধের বিজয়ের তাৎপর্য তো আসুন সংক্ষেপে আমাদের নির্ধারিত সময়ে আমরা ধারাবাহিকভাবে বদরের যুদ্ধের ঘটনাগুলো আমরা একটু জেনে নেই। বদরের যুদ্ধ সংঘটিত হওয়ার যে কারণগুলো ঐতিহাসিকরা বলেছেন তার মধ্যে একটি হল যে আবু সুফিয়ান যে কাফেলা নিয়ে সিরিয়া থেকে মক্কায় ফিরছিল যেখানে এক হাজার ওঁট ছিল এক হাজার ওঁট আলফ বাড়ির সবগুলো বিভিন্ন সাজ সরঞ্জামে মানে বোঝাই করা সেখানে ছিল পঞ্চাশ হাজার স্বর্ণ লোক ছিল কিন্তু মজার ব্যাপার কম এক বর্ণনা এসেছে ত্রিশ আরেক বর্ণনা ৪০ আরেক বর্ণনা ষাট তাহলে অত্যন্ত লোভনীয় বটে দিক থেকে যে ওদের মানে মানুষ ছিল কম কিন্তু সম্পদ ছিল বেশি এ কারণে এদের এই সম্পদগুলো কেড়ে নেয়া খুবই সহজ এবং খুবই কাঙ্ক্ষিত ছিল আর যেহেতু তারা এই সম্পদ ব্যয় করবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে সুতরাং এগুলোকে আগে থেকেই নিয়ন্ত্রণে নিয়ে আসা এটা বৈজ্ঞানিকও ছিল বটে এছাড়া যেহেতু এই কাফেলা ছিল আবু সুফিয়ানের নেতৃত্বে কাফেলা যদি এই কাফেলাকে যদি আপনার নিয়ন্ত্রণাধীন করা যায় তাহলে দিক থেকে তাদের যে দর্প এটা চূর্ণ হবে এর পূর্বে ছোট একটা যুদ্ধ হয়েছিল এটাকে নাখলা বলা হয় সেই নাখলার ঘটনা যেটা সংগঠিত হয়েছিল এটাও একটা বড় কারণ যে কাফেররা ওর ওর প্রতিশোধ নেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছিল সর্বোপরি কোরাইশদের মূল উদ্দেশ্য ছিল মুসলমানরা তাদেরকে যেন অঙ্কুরেই ধ্বংস করে দেয়া যায় এজন্য তাদের এই প্রস্তুতি এসব কারণেই মূলত বদরের যুদ্ধ সংগঠিত হয় মুসলমানদের সৈন্য সংখ্যা আমরা পূর্বে একবার বলেছি তিনশো তেরো তিনশো চোদ্দ তিনশো ছিল এর মধ্যে আওয়াস গোত্রের ছিল একষট্টি জন খাজরাজ গোত্রের ছিল একশত জন আর মোহাজের ছিলেন তিরাশি জন রসুল আকরাম সাল্লাম যখন খবর পেলেন যে আবু সুফিয়ান এভাবে আসছে তখন তিনি সাহাবাদেরকে নিয়ে মশওয়ারা করতে বসলেন আবু বকরকে জিজ্ঞাসা করলেন যে এই মুহূর্তে আমরা কি করি আবু বকর রাজিয়ালা আনহু স্পষ্ট করে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি যে সিদ্ধান্ত নেবেন উই আর রেডি আমরা সকলে প্রস্তুত রয়েছি আপনার সাথে ঝাঁপিয়ে পড়ার জন্য উমর রাজি আল্লাহ তালু তিনিও সে কথা বললেন কিন্তু মজার ব্যাপার কি আমার প্রিয় ভাইয় বলে না এর এরপরেও রসুল আকরম সাল সাল্লাম বললেন যে তোমরা আমাকে পরামর্শ দাও তখন আউস গোত্রের নেতা সাদেবনে মোয়াজ রাজি আল্লাহ তালহো তিনি তখন বুঝতে পেরেছেন যে আনসারদের পক্ষ থেকে কোনো কথা কেন আসছে না এজন্যই রসুল বারবার কথা বলতেছেন তখন হজরতে সাদ রাদি আল্লাহ তালহো তিনি বললেন যে রাসুলাল্লাহ মনে হয় আপনি আমাদেরকে উদ্দেশ্য করতেছেন যে আমরা কেন কিছু বলছি না আমরা এই ঘোষণা দিচ্ছি যে আপনি যদি আমাদেরকে নিয়ে নদীতে ঝাঁপ দিতে বলেন তাহলে আমরা দিতে প্রস্তুত আছি আমরা কিন্তু বনি ইসরায়েলদের মত হব না যারা মুসা আলিয়া সাল্লাতে সাল্লামকে বলেছিল এরকুন আপনি এবং আপনার রব গিয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ করুন আমরা এখানে বসে থাকবো বরং আমরা কথা বলব আপনি এবং আপনার রব সামনে চলুন এবং আমরা আপনাদের সাথে থেকে যুদ্ধ করব। করবা শোনার সাথে সাথে রসুল আকরাম সাল্লামুল চেহারা খুশিতে উজ্জ্বল হইল এবং তিনি আল্লাহ আকবার বললেন ঠিক তেমনি বুখারিতে এসেছে মেকদাদ ইবুল আসুয়াদ রাজি আল্লাহ তালা আনহু তিনিও এমন ভূমিকা রসুল আকরাম সল্লিউসাল্লামের সামনে পেশ করেছেন যাতে করে রসুল খুশি হন রাম যখন সিদ্ধান্ত হল তখন তিনি বদরের দিকে যাত্রা শুরু করেন। বদর মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে সত্তর কিলোমিটার দূরে অবস্থিত আলহামদুলিল্লাহ আমরা নিজেরা শশুরের সেখানে গিয়েছি এবং এই যুদ্ধের যেই ময়দান এটা আমরা নিজেরা অবলোকন করেছি আলহামদুলিল্লাহ তো বদর মদিনা থেকে দক্ষিণ একটু পশ্চিমে প্রায় সত্তর কিলোমিটার দূরে অবস্থিত ছিল এদিকে আবু সুফিয়ান সেও তো সমর কৌশলই বটে এবং সেও অত্যন্ত বিচক্ষণ দক্ষ এবং হুশিয়ার সচেতন সে লোক লাগিয়ে রেখেছে গুপ্তচর লাগিয়ে রেখেছে মুহাম্মাদের পক্ষ থেকে এই জাতীয় কোনো অ্যাক্টিভিটিস आ, आ, आ, आ, देखा जाए कि ठीक ठीक से धारणा कर सत्य परिणत हलू सदी मदीना तक दमदम एम अल गी नामे एक चौकन्ना लोक के तत्णा मक्का पाठिए दिल आबू जहाल से गक्का समस्त মক্কার লোকদের দৃষ্টি আকৃষ্ট করার জন্য নিজের কাপড় খুলে মাথার উপরে এটাকে ঘুরাতে লাগলো এবং পাহাড়ের উপরে দাঁড়িয়ে তারপরে বলল হে মক্কাবাসীরা তোমাদের কাফ এলাকে তোমাদের ইরকে তোমরা হেফাজত করো মোহাম্মদ মদিনা থেকে বের হয়েছে তোমাদের এগুলোকে মানে নিয়ে যাওয়ার জন্য এই কথা শোনার সাথে সাথে আবু জাহাল আন্নাফির আন্নাফির তোমরা বের হও বের হও এ কথা বলে মক্কার প্রতিটি ঘরে ঘরে এই আওয়াজ পৌঁছিয়ে দিল যে আমাদের ইড়কে মানে আবু সুফিয়ান যে কাভেলা নিয়ে আসছিল এটাকে ইতিহাসের পরিভাষায় আরবিতে বলা হয়েছে। এটাকে রক্ষা করার জন্য তোমরা এগিয়ে আসো বের হও তখন মক্কার প্রতিটি ঘরে ঘরে এক দিক থেকে যেমন উত্তেজনা সৃষ্টি হলো আর এক দিক থেকে মুহাম্মাদের এই বিষয়টাকে তারা কোনোভাবেই মেনে নিতে পারেনি কাজেই তারা বের হলো प्राय तेर शत लोक सशस्त्र अवस्थाएं तरह जो तरह ईर के तरा रक्षा करते आबू सुफियान जो मुहम्मद सलिमेर मदीना बर हवार संबदे गति परिवर्तन कर फिलल अर्थात बदर पास दिए ना एस से पश्चिम दिख दिए লুহিত সাগরের পাড় দিয়ে সে দক্ষিণ দিকে মক্কার দিকে সে চলে আসল আর এদিকে আবু জাহাল তার দলবল নিয়ে বদরের প্রান্তরে সেখানে দিকে সে রওনা করলো এবং সেদিকে সে যেতে লাগলো রসুর আকরাম সাল্লি ওয়াসাল্লাম তিনিও এইভাবে সাহাবাদেরকে গুপ্তচর হিসাবে লাগিয়ে রেখেছেন খবর নেয়ার জন্য তারাও খবর নিচ্ছে এবং খবর নিতে নিতে এ কথা মুসলমানদের সামনেও স্পষ্ট হয়ে গেছে যে আবু সুফিয়ান এখন মুসলমানদের নাগালের বাইরে তার দলকে নিরাপদে সে দূরে সরিয়ে নিয়ে মক্কার দিকে চলে গেছে এদিকে আবু জাহাল বড় একটা দল নিয়ে পূর্ণ প্রস্তুতি সহকারে বদরের দিকে আসতেছে মদিনা থেকে এসে রসুল আকরম সাল্লাহ সাল্লাম সাহাউদ্দারকে নিয়েও বদরের এক প্রান্তে এসে গেলেন আর এদিকে আবু জাহাল মক্কা থেকে এক হাজার সৈন্য নিয়ে প্রতিমধ্যে তিনশো তো চলে গিয়েছিল এক হাজার নিয়ে তারা এখানে একত্রিত হয়েছে এখন দল প্রায় মুখমুখি অবস্থায় অবস্থান নিয়েছেন এরপর ইনশাল্লাহ মূল যুদ্ধের যে ঘটনা আমরা সামনের পর্বে ধারাবাহিকভাবে এই আলোচনা আপনাদের সামনে পেশ করব আসলে প্রতিটি মুসলমানের এই বদরের যুদ্ধের ঘটনা থেকে অনুপ্রাণিত হওয়া এবং ইসলামী যে স্পিট এইটাকে নিজের মধ্যে ধারণ করার জন্য তার এটা জানা দরকার আজকে আমাদের যুবক ভাইরা তাদেরকে যদি এই সম্পর্কে জিজ্ঞাসা করা হয় অনেক সময় তারা কিছুই জানে না অথচ আধুনিক যুগের অনেক কিছুই তারা জানে তো এই জন্য আসুন এই বদর যুদ্ধের বাকি অংশ ইনশাল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আমরা শুনবো আল্লা রব্বা আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আসসালাম আলিকুম ورحمة الله وبركاته